আসসালামু আলাইকুম আহমতুল দূরে এবং কাছে অগণিত সংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবরকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার আয়োজনে যারা আমাদের সঙ্গে এখন শরিক হয়েছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি এবং আল্লাহ এবং আলোচনা চলছে সুরা নিসার শুরু থেকে আমরা মানব সৃষ্টির আদি ইতিহাস সম্পর্কে গত এপিসোড শুরু করেছি আমরা এটাকে কন্টিনিউ করবো আল্লাহ আবার একবার তেলাওয়াত করে আউজুব্লা মিন্ত নির রহম নির রি খ বিন হো মারি জালং কৌ তলস নো হ্যাহ কাল রে মানুষরা তুমরা তুম র ভয় করো भय करो जार माध्यम सेहेम सम्पर्क के तुम्हरा ठीक रखो और निश्चय মাটি থেকে সৃষ্টি করেছেন আর আদম আসর তিনি হলেন মানুষের বাবা আদমের কিন্তু কোন বাবা নাই এই একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ এক জায়গা থেকে তো শুরু হতে হবে আমরা যদি বলি যে আমার বাবাকে তাহলে আদমের বাবাও নাই মাও নাই দেখেন আমাদের খ্রিস্টান ভাইয়েরা আমাদের খ্রিস্টান ব্রাদার সিস্টার মিসগাইডেড তারা মনে করে আদমের সঙ্গে আল্লাহর সম্পর্কটা কি হবে তাহলে আল্লাহ তালা আদমের মা বাবা দুইটা হবে এই কথা তো তোমরা কেউ বলো না সো ইন্টেলেকচুয়াল আনসার সুরাতম্বর সুরার Best number 59, Allah Wa the example of Jesus to Allah is the example of Adam. Even Adam is মোস্ট surprising. আল্লাহর কাছে আরো বড় আরো কমপ্লিকেটেড এটাকে আমাদের হলো একটা হলো মোর সারপ্রাইজিং যেটা বেশি আশ্চর্যজনক ওইটার সঙ্গে কম আশ্চর্যজনক বিষয়কে তুলনা দেওয়া হয়েছে এটাকে বলা হয় তসবিহুল গরিব তাহলে আদম আলি সাল্লাম আগ্রব কারণ আদমের বিষয়টা সারপ্রাইজিং আশ্চর্য বাবাও নাই আদমের ও নাই তিনি বাবা তার বাবা আর নাই আমরা সবাই বলি যে বাবার বাবা আছে কিন্তু আদমের কিন্তু আর বাবা নাই এমনি বাবার বাবা থাকলে কি হবে আদমের ক্ষেত্রে খালি আল্লাহ আছেন আল্লাহ সৃষ্টি করতে আছেন আদমের আর কোন বাবা নাই জন্য আদম কে বলা হয় সুন্দর চেহারা দিয়ে আল্লাহ খান নাই আল্লাহ কি দিয়েছেন আল্লাহ ইন্টালেক্ট দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আল্লাহ জ্ঞান দিয়েছেন আকল দিয়েছেন আকলের কারণে এলেমের কারণে বুদ্ধির কারণে আদম আলাদা হয়ে গিয়েছে এখনই করবেন এখনই করবেন মানে যেহেতু আদম আলাহালাম এর সৃষ্টির কথা বলছি আমরা তো এই সম্পর্কে কথা বলতে হবে তা না হলে তো আমাদের কথা পরিপূর্ণ হচ্ছে না ভাইয়েরা বোনেরা তাহলে কথাটা কেমন তার সব কিছুর নাম সবকিছুর নলেজ সব কিছুর জ্ঞান আল্লাহআ আদম আদমকে শিখালেন কি করলেন আল্লাহ আদম আ সব নামের অর্থ হলো কেয়ামত পর্যন্ত যত ভাষা আসবে পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে এখন শত শত না। ভাষার সংখ্যা এবং বাংলায় পেন্সিল বলে বলি আমরা অন্য জায়গায় অন্য কিছু বলবেন আপনি এই তো একই জিনিস জিনিসের নাম এইটাই তো ভাষা এটা কি জিনিস হলো আঙ্গুল ও ফিঙ্গা ও ইসবা দেখেন একই জিনিস ইংলিশে বলবেন আঙ্গুল আর নাম আল্লাহ কি করলেন শিখাই দিলেন এরপরে ফেরেস্তাদের সঙ্গে জিনিসপত্রকে আল্লাহ সামনে রাখলেন কিছু রাখি বললেন বলে দাও ফেরেস্তারা বলো আল্লাহ আমরা কেমনি বলবো আমরা তো জানি না আমাদেরকে যা জানাইছো আর বেশি আমরা জানি না জানি না আল্লাহ রবাহিনে আদম আট ছট করে সব নাম বলে দিল্লা ফেরেসার অবাক হয়ে গেলো যে আদমের বিবাককে বলেছিলাম ভালোরছে একটু ভালো সেরার ও সেরা সর্বনাশ এরপর আল্লাহ রবাহ আলমিন বললেন আল্লাহ এখন সম্মান করতে হবে চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ রব আলী আদম আলাইকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে এরপরে বললেন বললেন আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে গিয়েছে কাজে আদম আদমকে সম্মান দেখা সজদ ফর আদম প্রদম বৈশিষ্ট হলো আল্লাহ যা বলে তাই করে আল্লাহর অবৈধ কখনো আল্লাহদা করতে বসে করে ফেললো কিন্তু ওই বেটা ইবল আমি তো তোকে বললাম আল্লাহ সব কথা বলে দিয়েছেন আল্লাহ করবো কি করে আমাকে এটা যুক্তিতে খাটে না ইবলিজ যুক্তি খাটাইতে গেল আল্লাহ তাকে সারা জীবনের জন্য মালন হয়ে গেলো শৈতনের হয়ে গেল সে না এই জন্য আল্লাহ কিছু বললে যাব না সামান্য অপেক্ষা করতে হবে কারণ আমাদের এর মধ্যেই তো বিরতির সময় হয়ে গেল উই হ্যাভ টু গো ফর এ ভেরি ভেরি শর্ট ব্রেক উইল বি ব্যাক ভেরি ভেরি সুন্ট্রিন and will be back very soon amra sotro ekta birodhite jacchi birodhir pore inshallah <laughs> assalamu wa rahmatullahi wa barakatuh কুসংস্কার কিভাবে আমাদের আখিদার মধ্যে ঢুকেছে এটা একটি সর্ব ধরনের দুই পায়ের নিচে আব্দুল রাজাক বিন ইউসুফুর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজামান বিন আব্দালাম আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিটল অনুষ্ঠান জালসায় ও লামা शुक्रवार रे नाम अबू हुररू अनहूर्णित रसुल्लामें जे व्यक्ति अल्लाह कियामतर दिन विश्वास राखे से जान उत्तम कथा बोले अन्न्य जान चूप था जे व्यक्ति आल्लाह और परकाले विश्वास कर से जान तरह भलो व्यवहार करे जे व्यक्ति आल्ला क्या दिवस रखे से जान मेहमान के सम्मान कर सही मुस्लिम प्रथम खंड ईमान अध्याय्द बीस हादिस नम्बर पचात्तर তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন স্লাস আসাম যেই জন ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হয়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 कैम छदिस एर इतिब क्रम विकाश परवर्ती अनुष्ठान पिस আল্লাহ নিজের সুরতে নিজের ইমেজে আদমের সুরতে আদমকে বানিয়েছেন অথবা আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে আদমকে বানিয়েছেন ওয়াকানুহ আপনার জেরা বলা হয় এখান পর্যন্ত দিস ইজ কল জেরা সেতু না জেরান এত বড় লম্বা ছিলেন আদম এবং এরপরে আল্লাহ সুত আদম আলো কথা ঠিক আল্লা আদম কে চেষ্টা করায় তাকে নাই আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন ঠিকই কিন্তু সম্মানিত যে লোকরা হয় সময় অহংকারী হয় না আমরা অনেক সময় বলি না নতুন বৌ বাড়িয়ারে গিয়ে সালাম করো ঈদের দিনে গিয়ে মুরবী সালাম করি পয়সা পাই কত সালাম তো করি আমরা কারণ সালাম দেওয়াটা একটা আদবের বিষয় নয় এই সালাম করো আদম কে বললেন আদমআ গেল এবং বললো আসসালামাইকুম আহমতুল এরপরে তারা বললোকুম আসসালাম সালাম দিয়ে চলে যাক ভালোই হয়েছে অন্তত এই জন্য আমরাও আমাদের বাচ্চাদেরকে ব্যালেন্স করতে হবে তাদেরকে যেমন সালাম দেওয়াও শেখাবো তাদের প্রশংসাও করব। দুটোই আমরা আমাদের বাচ্চাদেরকে কিন্তু করবো তাহলে কি হলো আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আদম থেকে আদমের মেট তৈরি করলেন আদমের জোড়া বানালেন আদমের সঙ্গী বানালেন দেখেন আল্লাহ কত সুন্দর শব্দ ব্যবহার করেছেন জাউজ জাওয়জ কাকে বলা হয় দেখেন একটা জিনিস আরেকটা জিনিস জোড়া যদি হয় মেড যদি হয় এক সঙ্গে থাকতে হয় একটা না থাকলে অপূর্ণাঙ্গ হয়ে যায় জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী যেটা এটা হলো জাহজ জাহজ স্বামীর জন্য স্ত্রী হলো জাহজ স্ত্রীর জন্য স্বামী হলো জাহজ এখানে দেখেন কিন্তু আপনার পুরুষ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহ বলেন নাই মিনহা তা বলেন কিন্তু। আল্লাহ বলতেছেন পুরুষের শব্দ বুঝাচ্ছেন হলো মহিলাকে কারণ জাহজ মানে জোর জন্য জাহজ যখন বলা হয় যদি একজন পুরুষের ক্ষেত্রে বলা হয় তাহলে স্ত্রী বোঝা যাবে আর একজন স্ত্রীর ক্ষেত্রে বোঝা গেলে একজন পুরুষকে বোঝা যাবে তার স্বামীকে কে বোঝা যাবে একজন আল্লাহ বলছেন وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا الله تاعت থেকে তার জোড়া বানালেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এখানে বলছেন وَهِيَ حَوَّاءُ عَلَيْهِ السَّلَامُ خُلِقَتْ مِنْ ضِلْعِهِ الأَيْسَرِ مِنْ خَلْقِهِ وَهُوَ نَائِمٌ فَاسْتَيْقَظَ فَرَآهَا فَأَعْجَبَتْهُ فَأَنَسَ إِلَيْهَا وَأَنَسَت إِلَيْهِ আদম আ তিনি ঘুমিয়েছিলেন এবং যখন উঠলেন ফা তিনি হাওয়া আলাইহ সালাম কে দেখলেন এবং তিনি তাকে দেখে খুব খুশি হলেন তখন আর আল্লা সুবাহ মহিলাদেরকে পুরুষ থেকে সৃষ্টি করেছেন আর এজন্যই দেখা যায় যে তারা একজন আর সঙ্গে তারা মিলেমিশে থাকতে পারে জোড়া হিসেবে থাকতে পারে তাহলে দেখেন আল্লাহ সুবাহের মাটির থেকে হাওয়া মাটির থেকে বানাইলে যে কোনো জিনিস বানাতে পারেন এখন বাম পাজরের হাট দিয়ে তার অর্থ হলো আল্লাহ সুভায়ন এটা প্রমাণ করলেন যে তোমাদের দুইজনের মাঝে একটা রিলেশন আছে একটা কানেকশন আছে আমরা আমাদের ওয়াইফদেরকে তাদেরকে বলি জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী আমরা বলি না অঙ্গের অর্ধেক আমরা যেন্ডিং এর মধ্যে যেন থাকি দুইজনে যেন্ড করে যেন চলি দুজনের মধ্যে যেন মিল মোহ্বত যেন তৈরি হয় দেখেন এমন কোন বীর অনুষ্ঠান হয় না যেখানে ই আয়াত করা হয় না আল্লাহ সুফান মেয়েদেরকে সৃষ্টি করেছেন পুরুষের সঙ্গী হওয়ার জন্য পুরুষকে সৃষ্টি করেছেন মেয়েদের সঙ্গী হওয়ার জন্য একজন আর একজনের জোড়া ফেললে যেমন জোড়া আপনার হলো না জোড়াটা কাটা পড়ে যায় থেকে যদি স্ত্রীকে আলাদা করা হয় এরকম হয়ে যায় স্ত্রীকে স্বামীর থেকে আলাদা করলে এরকম হয়ে যায় এবং আল্লাহ মহিলাকে সৃষ্টি করেছেন পুরুষের বাম পাঁচ হার দিয়ে পুরুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে কিন্তু কষছেন নিশ্চয়ই আপনাদের অনেকের মনে কোশ্চেন একটা আসতেছে আমাকে হুজুর মহিলাদেরকে যদি পুরুষের বাম পাজরের হাট দিয়ে বানানো হয় তাহলে যারা তিনটা চারটা বিয়ে করে তাদের কি হাড় তিন চারটা চলে যায় কি না এবারে আল্লাহ মহিলাদেরকে স্ত্রীদেরকে পুরুষের বাম পাজরের হার দিয়ে তৈরি করেছেন আল্লাহ করেছেন এভরিটাইম আপনার স্ত্রী আপনার বাম পাজরের হাট তা না আল্লাহ বলছেন হাওয়া কে আল্লাহ আদমের বাম পাজার হাট দিয়ে তৈরি করেছে কাজেই তাদেরকে তার হাজবেন্ড এর বাম পাজরের হাট দিয়ে তৈরি বিষয়টা এরকম না কারণ একাধিক বৃহত্ত মানুষ করে কত বউ মারা যায় কারো তালাক হয়ে যায় তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন সৃষ্টিটাকে শুরু করেছেন হলো সেইভাবে আর এর মধ্যে আল্লাহ সুবাহ বড় ধরনের হেকমত রেখে দিয়েছেন আল্লাহ রব আলীন সেখানে উইজডাম রেখে দিয়েছেন যে এই পৃথিবীতে একা পুরুষ দিয়ে কোনো কাজ হবে না যে মহিলাদের সঙ্গে পুরুষরা তারা যেন ভালো ব্যবহার করে আর মহিলারাও যেন পুরুষদের সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে বোঝা গেল আমাদের সৃষ্টির মূল অরিজিন হলো মাটি থেকে ক্লে থেকে ডাস্ট থেকে যেখান থেকে তৈরি করেছেন আদম থেকে আল্লাহ হাওয়া হাওয়ার কিন্তু মা বাবা নাই হাওয়ার আদম তো হাজব্যান্ড বাবা তো হইতে পারবে না এই হলো আমাদের সৃষ্টি শুরু আমাদের মা বাবাকে আল্লাহ তা তৈরি করলেন এরপরে কি হলো মা বাবা কোথায় আমরা কিভাবে দুনিয়া এলাম এই প্রসঙ্গে আমরা এই আয়াতের মধ্যে আলোচনা করব কিন্তু শেষ সময় হয়ে গেল। আর কথা বলার সুযোগ দিলে খুব তাড়াতাড়ি এই আলোচনা নিয়েই একই টেলিভিশনের পর্দায় আপনাদের সামনে আবারও ফিরে আসব ইনশা আল্লাহ আল্লাহ আপনাদেরকে সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত Oh oh oh oh oh मानु को तेने फोन को रुगु रुगु। बिन शेख शाहिदुल्लाहमदुल्ला अन्य गुणावल देख अनुष्ठान माना दुनिया रात साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टाइम टी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 So, if Jesus Christ, peace be upon him, died right, for three days, who controlled the world? Let means even God died. The freedom to unmask. So, there are various ways which we can prove the argument yeah. to be Dr. Jakirat Shonge Alapkori, Kori, Proti of Rat night, 16th, and 24th, the whole world is born in Bangladesh. Peace TV, Bangladesh.